بعد بالله من الشيطان الرجيم কিতাবু কিতা ফর তিয়ম উম ওজীন শমজান মশন যেহেতু কোরআন এই মাসে হয়েছেন যারা আল্লাহ নেতা নিশ্চয় যারা আল্লাহ কিতাব পাঠ করেন এবং আল্লাহর কিতাব পাঠ না করলে আল্লাহর কিতাব না বুঝলে আপনি দিন বুঝবেন কিরকম আর সলাম করে প্রথম নম্বর এখানে উল্লেখ হয়েছে আল্লাহর কিতাব পাঠ করার কথা তারপরে সলাৎ কায়ে বুঝা গেল কোরআন শিখা উচিত উচিত কি উচিত না কিন্তু আমাদের মানুষ তো আমাদের লোকজন বেশিরভাগ কোরআন জানে না ওয়ার্ল্ড কাপ দেখতে সময় থাকে আস্তফর রমজান মাস যাচ্ছে এই মুহূর্তে কথিত ওয়ার্ল্ড কাপ বা ওয়ার্ল্ড নাচ দেখে লোকজন সময় নষ্ট করে কোরআন তিলাবত করে না কোরআন পড়লে অলসতা এসে যায় মুশকিল পারি না আর ওয়ার্ল্ড কাপ দেখতে কিছু থাকে না বরং কি কিরকম মুসলমান আমরা গেলাম কি বলবো ইনলু না কিতাব আর ঠিক না আবার কেউ কেউ তো ফরি বাদ দিয়ে কেউ কেন অনেক বলছে আর যে দুই তিনটা প্লেয়ার নাম তারা নিচ্ছে ওরা ক্যাফিল ক্যাফেল ওদের মহাব্বত বসে আছে দিলে মনে আল্লাহ লোকজন জায় মসজিদে ওদের সংখ্যা কম হলেও তো আল্লাহ আছে সংখ্যা ওরা আল্লাহর घर मसजिदे घरेन्द्र नाम मानूष मस्जिद गुला अल्लाहर दिकिर कर रिजाल किचु पुरुष ব্যবসা বাণিজ্য যেগুলো হালাল ব্যবসা বাণিজ্য হালাল না হারাম ব্যবসা বাণিজ্য তাদেরকে গাফিল করে না যারা আল্লাহর বান্দা। এবারে যেটা উলঙ্গপনা বেহায় আপনা আল্লাহ নাফর মানে ছড়িয়ে দিচ্ছে এই ওয়ার্ল্ড নাশে ওখানে আপনি গিয়ে সময় কাটাচ্ছেন আল্লাহর ঘোরও দিলেন তারাবিও বাদ দিলেন কেয়াম দিলেন আর যারা ফরসলাদ বাদ দেয় তাদের কোথাও তো আসেই নি আল্লাহর কোরআন তিল বাদ দিলেন কোরআন শুনা বাদ দিলেন ভালো পথে চলা বাদ দিলেন বললেন সময়টা চলে যাচ্ছে পাঁচ বছরে একবার আসে বলে কিনা হয়তো আপনি সারা রমজান নাও পেতে পারে তাই আমাদের সকল কি আমরা যারা আছি কমপক্ষে আমরা আমাদেরকে নিয়ন্ত্রণে রাখি আমরা অযোধ্যা যেন সময় নষ্ট না করি এখানেই আছে যারা অনেক লোক এই জায়গায় যারা যে কয়েকজন আছেন করছো আল্লাহর কিতাব পাঠ করে আসপাশে যারা আছে সেন্টারের সবাই রাত্রে ডিউটি নেই কিছু লোক দুই একজন তো আছে ইচ্ছে হয়তো এসে আসতে পারে রমজানকে উপলক্ষ করে দু একটা লোক দেখলাম না দুইটা দেখলাম সেদিন হয়তো রমজানকে উপলক্ষ করে আসছে আর নয় রমজান সময় নষ্ট করব না তাই শৈতন বলছে না হার্লি হ্যাঁ পাঁচ বছরে একবার আসে কোরআন বাদে কোরআন পরে পড়া যাবে রমজান গেল আর কোরআন পরে হায় রে হায় রে তোমার ওয়ার্ল্ড কাপ উল্লেখ করেছেন আল্লাহর কিতাব পাঠের কথা করা আর আমি তাদেরকে যা দিয়েছি তা তারা প্রকাশ্যে ও প্রকাশ্যে আল্লাহর প্রতি ব্যয় করে একটু খরচ করতে পারেন না কিছু দুনিয়ার প্রতি এত মহব্বত হালাল হারাম যা আছে তুমি খাওয়া তার করো তুমি মিসকিন কে যদি তুমি বলো মিসকিন তাহলে আজীবন তুমি মিসকিন থাকবে না তুমি আর কখনো ধনবান হবে না কখনো তুমি মখলুক থেকে বেনিয়াজ যেহেতু হারাম নিবেন না যেটা আপনার জন্য আপনি কি শুনেন শুধু অনেকে আপনি দেখবেনা মসজিদে যায় দাঁড়িয়ে লম্বা কিন্তু পয়সার জন্য পয়সার লু এত মসজিদ এর মোহি দরজাহে আসবেন যদি উদ্দেশ্য হয় দুনিয়া কমানো তাহলে এটা এক দিন হলো তা আপনারা যারা আসেন নিয়ে খালিশ করে আসবেন যাবেন আল্লাহর বিধান পালন করার জন্য না পয়সা কমাই করার জন্য মুমকিনা দিয়ে তিনি এজন্য যাবেন ইসলামিক সেন্টারে আসবেন আসবেন আপনার যারা আসছেন আলহামদুলিল্লাহ সব মানুষ সমান না বেশিরভাগ হেদায়ত পে যায় আছে না কারণ কারো মনুষবাদ আমি জানি না মনে সংবাদ কে জানে আলী মুম বিদায় তাই একটা দুইটা তো থাকবেই আল্লাহর পক্ষ থেকে আর আমার যাও না ভালো কিছু কারণ সবার পিছনেই শৈতান আছে কেউ নাই যে বলবে আমার সাথে দুটি সাথী আছে একটা হচ্ছে জিন সাথী আর একটা হচ্ছে সাথী তাকে ভালো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আর শৈতান যেটা ওটা হাদা জাহান নামের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাই আপনি এখানে আসছেন যদি আপনার ভিতরে দুনিয়ার প্রতি লোক জাগে বা এরকম কিছু জাগে তাহলে মনে করেন ওইটা ওই শেতান জাতির থেকেই এটা হয়েছে সবাই বললেন মন খারিজ করে বললে আল্লাহ হেফাজত করবে আর যদি মন করবন হায় রে হায়রে পেলাম না ঠিক না একদম মন খারিজ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আসবেন আল্লাহর রসুন সালিনের যুদ্ধেমত মাল বন্টন করছেন সাল্লিসাল্লাম আল্লাহ রসুল বলছে রসুল আপনি আদল ও ইনসাফ ন্যায় নিষ্ঠার সাথে ন্যায় নিষ্ঠ বন্টন করেননি এর মনে কি দুনিয়া হচ্ছে সে অগ্রাধিকার দিচ্ছে বল তুই দুনিয়া আবকা তোমাদের গুণ মানুষের সাধারণত জীবনকে অগ্রাধিকার মানুষ তারা বিদ্যুৎ করে কথা বললাম ডিউটি না মানে যেটা জরুরিটা নয় অতিরিক্ত আর কি ডিউটি করলে অপশনাল ডিউটি বাদ দিয়ে দেওয়া এই তারাবীর বদলে আল্লাহ হয়তো তোমাকে কুটি কুটি টাকা দিতে পারেন সুবাহ এবং আল্লাহর জাতির উপর তারপরে তোমার দুনিয়া তো আনা উদ্দেশ্য তোমার হবে উপস্থিত তারাবীর সলা পড়ে জামাতের সাথে পড়া ভালো উত্তম এর মধ্যে তো সন্দেহ নেই তাহলে কি হবে ইমানের সাথে সবের আশায় আপনি করলেন মানে কিয়ামুল্লা করছেন আমাকে মাফ করো ওর আমার উপর রহম করো দেখছেন তুই দুইটাই এসে গেছিস আর কি চাই ওর আমাকে মাফ করো রহম করো মাফ করো আমার গুনা খাতা মাফ করো জাহান নাম থেকে দুনিয়াতে ত্রুটি বিচ্ছুটি ভালো অবস্থায় রাখো আগ্রাতেও ভালো অবস্থায় রাখো জাহান থেকে মুক্তি দাও জাহ্নাতও দান করোহান আর হেদায়াতের উপর প্রতিষ্ঠিত রাখো হেদায়াত দাও ও রব আমার মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি আছে তা যেসব কমি আর ত্রুটি রয়েছে ক্ষতি রয়েছে ওগুলো পূরণ করে দাও আমাদের সবার মধ্যে আছে কিনা কমি আছে কিনা ক্ষতি আছে কিনা ক্ষতিপূরণ করে দাও যেটা করাটা করিনি ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ করে দাও ওয়া আসিনি অবস্থায় নিরাপদ অবস্থায় রাখো দেখাও চলে আসবো কিনা আল্লাহ হিসাব যদি আমরা করি ভালো করে বুঝি তো সব চলে আসছি আল্লাহ আপনাকে রহম করবে আর রিজেক্ট দেবে এটা হয় আল্লাহ আপনাকে আদর করবে আর খাবার দেবেনা এটা হয় তবু স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন সবকিছু আমার ইজ্জত বাড়িয়ে দাও তাহলে তারাবি সরাত পড়বেন কে আমুল্লাইল করবেন যদি এই দুয়াটাই কবুল হয়ে যায় আপনি কামিয়াবসলমান আমাদের হেফাজত করো মুসলমানদের হেফাজত করো আমাদের ইমান আমাদের হেফাজত করো ইসলামের হেফাজত করো আর খেয়াল রাখবেন গোপন রাখতে কারণ গোপনীয়তা সাথে দিলে কেউ দেখবেন না হাজি শুধু আল্লাহ জানে আপনি জানেন যদি আল্লাহ জান আপনি জানেন তাহলে এই অবস্থায় রিয়াকারি বা লুক দেখানো আমল থেকে আপনি পারেন বেশি। আল্লাহ রসুন বলেছেন সাত গুণে গুণান্বিত লোকদেরকে রব্বুল্লাহ আলমিন কাল কেয়ামতের দিন বিশেষ ছাউনি নিচে আশ্রয় দেবেন এই সাত গুণে গুণান্বিত ব্যক্তিদের মধ্যে এক গুণে গুণান্বিত ব্যক্তি হচ্ছেন তারা যারা ডানহাত দিলে ডানহাত দিয়ে দেয় বাম হাত পায় না ডানহাত দিয়ে দেয় বাম হাত পায় না কিন্তু যাই দেব লোক সমান দেখুক মানুষ রাখবো না খালিস আর এখানে আল্লাহ বলছেন কি গোপনীয়তার সাথে দেয় কেউ দেখে না আল্লাহ আরেকজন কেন দেয়ারি যা ওই ব্যবসার আশা রাখে যে ব্যবসা কখনো ক্ষয়প্রাপ্ত হবে না ওটা কোন ব্যবসা ঐটা আল্লাহর সাথে ব্যবসা সুবাহ আল্লাহ বলো কার সাথে আল্লাহ তভিক দিল কে আল্লাহ তবু আল্লাহ বলছে এটা ব্যবসা কিন্তু আমরা আল্লাহর রহমান থেকে দূরে থাকি তাই বিশেষ করে রমান মাস কোরআন বেশি অযথা সময় যেন নষ্ট না করি সুযোগ পেলেই কোরআন শুরু করে দেব যারা জানা শুরু করে দেয় এখন আজকে সময় নষ্ট করোনা সময় চলে যাচ্ছে একটা বৎসর পড়লে মানুষ কি কোরআন কিছু না কিছু পড়তে পারবে না কত মানুষ সাড়ে সত্তর বছরের মানুষ বয়স্ক লোক হ্যাঁ আব্দুল কি এর থেকে আরো বেশি বয়স্ক লোক আমার কাছে না ও চালু নাই ভালু নাই কিন্তু হ্যাঁ পড়তেই হবে হ্যাঁ চেষ্টা করলে হবে ইনশাল চেষ্টা করবেন না এমনি বস ঘুরতে পারেন হ্যাঁ আর কোন শিকার জন্য সময় আল্লা বলেন তারা যে এগুলি করে কেন আল্লাহ পক্ষ থেকে পুরস্কার কোরআন পড়লেন এর বদলা পাবেন সলা পড়লেন আদায় করলেন কায়ে করলেন এর বদলা পাবেন আল্লাহ পথে দিলেন এর বদলা পাবেন আর রবাহ আলমিন এক্সট্রা তার ফল আপনার জন্য আরো বাড়িয়ে দেবে আপনি হয়তো মনে মনে না তাহলে আপনার যে আসা ওইটি আর যদি মনে হয় আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ কত মানুষ আমাদের মতো আছে পৃথিবীতে ভিক্ষা করেও খেতে পারছে না আছে না বাংলাদেশই আছে এই রমজান মাসে কত বাংলাদেশি গরিব রয়েছে না বাংলাদেশ বাংলাদেশ ছোট রাষ্ট্র যদি আপনি ইন্ডিয়া যান কি অবস্থা হবে শত কোটির অধিক মানুষ ইন্ডিয়ায় ওখানকার কি অবস্থা হবে কত মানুষ দারিদ্র সীমা কত কোটি লোক আছে ওখানে দারিদ্র সীমার নিচে আপনি ওইটাকে খেয়াল করবেন আল্লাহ আপনাকে কত ভালো অবস্থায় আসে তবু আপনার বলেন না কেন তো মনে হচ্ছে না কত হবে আপনাকে আল্লাহ যে অবস্থায় রেখেছেন এটা আপনার জন্য ভালো যদি তোমরা যারা তাদের দিকে তাকাও তাহলে তোমরা আল্লাহ নিয়ামতের কদর কদর করতে পারবে আর যদি উপরের দিকে তাকাও হায়েরে কত গুটিপুতি হ্যাঁ আমার তো কিছুই নাই তাহলে আল্লাহ নিয়মিত আপনি যা পেয়েছেন তাকে আল্লাহ যাতে আর জীবন যাপন করার মত পেল আর এতে সন্তুষ্ট থাকলো সে কামিয়াব হয়ে গেছে আল্লাহ আপনাকে যা দিয়েছেন এতে আমাদের উচিত আমরা সন্তুষ্ট থাকা বলুন ইনশা আল্লাহ আর আল্লাহর কাছে বলি আল্লাহ তোমার ফল তোমার জন্য আরো বাড়িয়ে দাও আর তুমি চাপ দেখবেন আল্লাহ দিবে সুভান কিন্তু সবচেয়ে বড় যে জিনিস তা হচ্ছে মনের সন্তুষ্টি আল্লাহর জাতের উপর সন্তুষ্ট থাকা যে অবস্থায় আছেন সে অবস্থায় আপনি আল্লাহ জাতের উপর কি থাকবেন সন্তুষ্ট থাকবে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর কালাম পাঠ করা উচিত আল্লাহর কালাম এটা হলো দুই একটা হলো আর আরেকটা হচ্ছে লফদি অর্থাৎ বিধানগত দিক দিয়ে তিল তার মানে আল্লাহ যা বলেছে কোরআনে কারিমে তার সত্যায়ন করা जे सब क्या कर निर्देश दिए पालन करा जे, का, जे काज करे चन, के था का। एड़ा सब क्या करते निषेध कर विधानगत दिक दिए तलावत और हरिक उच्चारण शब्दगत दिक दिए সংক্ষিপ্ত করে কিছু আলোচনা হবে তিলাওয়া সম্পর্কে আল্লাহ রসুন বলেছেন তোমাদের মধ্যে তারাই যারা কোরআন শিখে এবং আল্লাহর উদ্দেশ্য যেন না হয় ওখানে গেলাম এতদিন পড়ালাম দিন না বেতন আছে কিনা কিছু মানুষ হাউলিল্লা হাবিল্লা কোরআন যদি আমি পড়াই যদি আল্লাহ মাকে তৌফিক পয়সা না নেই মর্যাদা আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ ইসলামিয়া অথবা সাধারণ মাদ্রাসা এরকম আছে কোরআন শিক্ষার জন্য এগুলোর দেখাশোনার দায়িত্ব কাদের সাধারণ লোকদের গরিবদের মন বড় থাকে আর সৌদিতে এসে কাজ করে পয়সা কামাই করে আদা মনার হয়ে যে সংকীর্ণ পয়সা কামায় আহাদা ঠিক না আর ওখানে গরিব বলল আমাকে আমি গরিব কিন্তু যদি আল্লাহ ধন দেয় তখন আর তোমার কোটি টাকা তো হয়তো এই যে একশো বিশ টাকা কামাই করে দিন মজুর অথবা একশো পঞ্চাশ টাকা অতবা দুশো টাকা এর থেকে মাত্র এক টাকা বের করতে পেরেছে যাই হোক আমাদের জন্য উচিত আমরা কোরআন শিখবো আর শিখাবো সময়টা বের করব সময় বের করতো অযথা সময় সময় নষ্ট করবেন না যারা কোরআন পড়তে শিখেছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আর যারা কোরআন আজরান যে কোরআন পাঠে পারদর্শী তার সম্পর্ক পুণ্যবান আর আমাদের হচ্ছে কি যদি বড় ইঞ্জিনিয়ার হতে পারে তাহলে তার সম্পর্ক হবে পশ্চিমাদের সাথে তাই না বড় ডক্টর হিনা বড় ইঞ্জিনিয়ার আর তুমি মুল্লা মানুষ শুধু কোরআন আছো তোমার আল্লাহ কি বলেছেন কোরআন যে দক্ষ সে কার সাথে থাকবে ফেরেস্তাদের সাথে সুমাহ আল্লাহ তার সম্পর্ক এরকম তারপরে যে যেটা ওইটা তো পাবেই একটা হচ্ছে পড়ার আর আরেকটা হলো কষ্টের সব তাই আমরা দেখতে পাই অনেক মুসলমান এরকম আছে কোরআন পড়ে পর মাস যাচ্ছে তবু পড়া শুদ্ধ হচ্ছে না আছে না কিন্তু যায় পড়তে আসে আর কিছু মানুষ এরকম কিছুদিন পড়লে দেখলাম হ্যাঁ হচ্ছে না উচিত না তুমি একটা হাফিজুল কোরআন যদি হয় কোরআন একদম মজবুত করে পড়ে সুরাতি হাতিকে নিয়ে সুরাত একদম মজবুত নেই আছে কিনা এরকম বাংলাদেশের মাটিতে অনেক আছে আলহামদুলিল্লাহ কোরআন সময় নাই সুযোগ নেই ডিউটি লম্বা হ্যাঁ কোরআন নাই ছয় মাস সাত মাস যাওয়ার পর ইয়াল্লা সুরত থেকে পড়ো একটু একটা কথা বললো হ্যাঁ হচ্ছে হচ্ছে না ঠিক না ও ঠিক অনেক হাবির ছেলে আমি এখানে জানি এই জায়গায় কয়েকটা দেখে দেখি। আমি জানি কোরআন একদম বলে গেছে না করলে বলে যান আল্লাহর খেলাম তাহলে যারা কোরআন পড়েছেন আপনারা বলবেন না আমি জানি ওই একটা লোক উপস্থিত সময় আমাকে কাছে করতে। সে এমনি একা একা খতম করতো এখন যখন আসলো বলছে এখন তো আমি এত মনে কথা আমি একদম এখন এসে দেখি সবই বুল বলছে এখন এসে দেখি সবই বুল কোরআন শুধন না আস্তা কিন্তু খতম অনেক মুসলমান দেখবেন আমাদের হালকা মসজিদ মসজিদে ওখানে আসে না ওখানে বসে বসে করছে যদি একটু শোনায় হয়তো আরেকজন বলবো ওখানে গেছে তো জানি এটা আরেকটা লজ্জার কারণ পড়া শুদ্ধ না শুদ্ধ করার চেষ্টা করবেন যে কোরআন পড়ে আটকে আটকে তাহলে আটকে আটকে মানে সে কি মানে সারা জিন্দিতে পড়ে না সবসময় পড়ে কিন্তু পড়াশুদ্ধ হয় না ও তোমা নিয়মতান্ত্রিক পড়তে পারে না আস্তে আস্তে চলে কষ্ট করে করে মুসলমানের গুণ হচ্ছে কোরআন পাঠ করা যদি ভালো অবস্থায় পড়তে পারে ভালোভাবে আলহামদুলিল্লাহ আর যদি ভালো নাও পড়তে পারে না এটা হচ্ছে কোরআনের সাথী যে তাকে কেয়ামত উদ্দিন বলা হবে তুমি কোরআন পড়ো আর উপরে ছড়ো কারণ তোমার কোরআন পাঠ যেখানে গিয়ে শেষ হবে ওখানে হচ্ছে তোমার বলেন স্থানের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাকে তোক দিয়েছেন তাহলে হাফিজুল কোরআন হতে হবে আবার বা আমল হতে হবে বেআল হলে হবে নাকি অন্যদিকে আপনি কোরআন পড়ার চেষ্টা করেছেন কোরআন শিখছেন কিন্তু কোরআন করতে পারছেন না হেবুল কোরআন কারণ হাবিবুল কোরআন এই শব্দ শব্দ কি এসেছে সাহেবুল কোরআন তাই আমরা আশা রাখি যদি কারো কোরআনের সাথে এরকম সম্পর্ক হয় নিয়মিত কোরআন পাঠ করে চেষ্টা করে কোরআন হিপ করতে তবু পারছে না তাহলে সে সাহেবের অন্তর্ভুক্ত হবে ইনস আল্লাহ আশা ইনস্লা মোমিন ওই মোমিন যে কোরআন পাঠ করে তার উদাহরণ দিয়েছেন উত্তরুজার সাথে উত্তরুজা হচ্ছে উত্তরুজ একটা ফল এখানে পাবেন আপনারা ওই লেবুর মতো বড় লেবু টক জাতীয় তাই না এটাকে বলা হয় উত্ত্রুজ বলেন ওটা কিন্তু লেবু না কিন্তু কেউ খেয়েছেন আপনার উত্ত্রুজ খেয়েছেন লেবু না কিন্তু লেবুর মতো দেখতে তাই কেউ কেউ তার তরজমা করে থাকেন ত্রুচ লেবু আমি করে দেখলাম লেবুর তর্জমা হয় না কারণ এটা আলাদা যদিও লেবুর মতো বলছেন আল্লাহ রসুল যে কোরআন পাঠ করে তার উদাহরণ উদাহরণের সাথে সাথে যার রিহা তৈবহা তাদের থেকে যে গন্ধ বের হয় তা ভালো আর তার যে সাদ তাও ভালো ভালো খাওয়া যায় গন্ধটাও ভালো শুভ তাই না পাওয়া যায় যে কোরআন পাঠ করে না যেহেতু ইমান আছে তার উদাহরণ হচ্ছে তামরার মত খেজুরের মত খেজুরের কোন সুগন্ধি নাই কিন্তু তার স্বাদ ভালো মিষ্ট কোরআন পাঠ করে তার মধ্যে দুটো গুন্ধ নিজেও স্বাদ পাচ্ছে আর অন্যও তার থেকে উপকৃত হচ্ছে আর যে কোরআন পাঠ করে না মুমিন মুমিন তো আলহামদুলিল্লাহ শুধু খেজুর শেষে যে নাই তাই আমরা কোরআন পরব আর আমাদের থেকে যেন সুগন্ধ বিস্তৃত হয় ইনশা আল্লাহ বুঝলেন ভালো হওয়ার চেষ্টা করি মর্যাদা বড় হবার চেষ্টা করি ইমান যেহেতু আছে বিশ্বাস করেন আপনার কোরআন আছে কিন্তু এখানে আরেকটা একটা কথা মেনে ফাতে জানে না আল্লাহ আমাদের হেফাজত করুন অন্য রেবায় আল্লাহ রসুন বলেন তোমরা কোরআন পাঠ করো কারণ কোরআন যারা কোরআন পাঠ করে তাদের জন্য কাল কেয়ামতের দিন আল্লাহরের সুপারিশ করবে যদি কেয়ামতের দিন আপনার জন্য কোরআন সুপারিশ করে তাহলে আপনাকে আল্লাহ জাহানব জানাতে দিবে কারণ কোরআন এবারে কোরআন আপনি কোরআন পাঠ করছেন আর কোরআন বলছে ও আল্লাহ আমাকে আমাকে তো সে পাঠ করত তাই না আমাকে পাঠ করতো আমি তোমার ক্যালাম পাঠ করতো তখন আল্লাহ কি করবে তার কালামের সুপারিশ গ্রহণ করবে না তাই যাদের মধ্যে কোরআন করার থেকে মসজিদে গিয়ে কোরআন পড়ার মধ্যে ফায়দা বেশি গরেও পড়বেন কোরআন ছাড়বেন না হালকা মসজিদে আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কি হয় আল্লাহর বলেছেন দুইটা কথা কোরআন শিখে একটা আর পাঠ করা একটা সে জানে ওখানে গিয়ে পাঠ করছে আলহামদুল্লা কিংবা শিখছে দুটি আট পাঠ করলো যে যত বেশি পড়বে সুমাহ আল্লাহ আচ্ছা আমাকে যদি কেউ একজন এখানে আমি দোষ দিচ্ছি হঠাৎ করে এসে আমার অমুক জায়গায় আমার একটা উঠ আছে মূল্যবানের উঁট আছে এই জায়গায় আছে না আচ্ছা জামাকে আমাকে মূল্যবান একটা উঠ দিব এক মিলিয়ন রিয়ালের উঠ আমি তাকে কি বলবো বললাম খুশি তো আগে বাকি কি এক লাখ রিয়া আমি হয়তো আগে সত্যি না মিথ্যা বল্লা সত্যি আমি না আব্দুল নদী ভাই সা আমাকে দিচ্ছে কি করবো আব্দুল নদী ভাই বলেন আমি তো আমি এইভাবে সে জ্ঞান ক্ষম অন্য কাউকে জিজ্ঞেস দেখি রুগুন কি বলে সা পঞ্চাশ হাজার উঠ দশ হাজারের উঠ কেউ ছাড়বেন নাকি আচ্ছা আপনি বিশ্বাস করলেন ওই লোকটি সুসংবাদ দিল বলছে বল্লাহ আমি মিথ্যা না আল্লাহ হ্যাঁ দেখলে তো হয়ে গেছে আমরা বলি যে সমান না আলহামদুল্লা সত্যই বলছে এই রোগটির কথা আপনি বিশ্বাস করলেন তাহলে আমি এক ঘন্টা আমি রেস্ট নিয়ে তারপরে যাচ্ছিস হ্যাঁ জিনিসটা আপনি ওখানে রাখবেন এই যে রোগটি বিশ্বাস আপনার কাছে বিশ্বাসী বা মনে করেন এই মসজিদের ইমাম শেখ সামি হ্যাঁ মিথ্যা বলবে না কেন আশা করি না বিশ্বাস করবেন এই হাদিসটি যিনি বলেছেন ইনি কে বলেন মোহাম্মদুর রসুল্লা শুধু হাদিস শুনি মর্যাদা ঠিকই কিন্তু আমি পেয়ে যাই তার কতটুকু মূল্যবান কতটুকু মূল্য দুইটা উঠ যদি পেয়ে যাই তার কতটুকু মূল্য দশটা উঠ যদি পেয়ে যাই একদিনে বিক্রি করে বলবো আর থাকবো না সৌদি ফি ফাল্লা আমার কবির কোথায় গেলো দেখতে হবে কবির তুমি আমাকে দিয়ে দেবে না তুমি আরো থাকো না আমার হয়ে গেছে আলহামদুল্লাহ ঠিক না ও ঠিক বলেন এত খুশি আচ্ছা যাই হোক পেয়ে গেছো আমার নবী কি বলেছেন সল্ল ই নবির দুটি এত পড়লে মসজিদে গিয়ে দুটি মূল্যবান উঠ লাভ করা থেকে উত্তম ওটা কোথায় পাবে তুমি কোরআন পাঠ করছেন না বলছেন সময় নষ্ট হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড না দেখলে মুশকিলা কোরআনটা পরে পড়তে পারি বলে কিনা হায় রে বর্তমান সময় যেটা আল্লাহ আমাদের হৃদয় দান করুন তাই আমি আপনাকে আপনাদের সকলকে এই উপদেশ দিচ্ছি আমরা সবাই কোরআন পাঠে সচেষ্ট হই কোরআনের দিকে অগ্রসর হই কোরআন শিখি যারা কোরআন শিখেছেন আপনারা তর্জমা শেখার চেষ্টা করুন কোরআনে তদব্য সুচ ও ফিকির কোরআন অনুধাবন করার চেষ্টা করুন কোরআনে যদি তর্জমা জানেন তাহলে আপনার ইমানটাও তাজা আরও তাজা হবে কোরআন যখন আপনি পাঠ করেন যদি তর্জমাসহ কোনো কোনো আয়াত কোন মানুষ দেখবেন তো কোরআন আয়াত শুনে কেউ কাঁদে কাঁদে কিনা আসেনা নাই কালকে আমি কোরআন করছি তারাবিতে আমার অনুমান হলো আল্লাপাক পাক বান্ধাদের গুণ ব্যবহার করে গুণের উল্লেখ করেছেন আর বলেছেন এরাই হচ্ছে সত্যবাদী এরাই হচ্ছে মুত্তাকি যখন এটা পাঠ করেছি মনে হচ্ছে সে কান্না শুরু করেছে এটা আমি নিজেই দেখতে পেয়েছি যাবেন বারো লোকের সাথে গিয়ে তারাবি পড়ার চেষ্টা করবেন কোরআন শিখবেন আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন এই মুক্ত আলোচনা হল আজকে সংক্ষিপ্ত কোরআন তেরাওয়ৎ সম্পর্কে আল্লাহ তুমি আমাদের সকলকে কোরআনের সাথে হওয়ার তৌফিক দান করো কোরআন পাঠের তৌফিক দান করোন কোরআনকে আমাদের জন্য সুপারিশকারী হিসেবে কবুল করে নাও যারা দিনের জন্ডা বরণ করার জন্য আল্লাহ জেহাদ করে যাচ্ছেন লড়াই করে যাচ্ছেন আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো কাফেরদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে কথিত সকুলার দিল বিদে সাহায্য রবফুনিয়া হসনিল হাসন আদা ব্ন মারক আলয়বহাম আজমিন জজাকমল